আবু হুরেরা রদিল্হতালন হতে বর্ণিত যে রসুলিল্লা সাল্লা সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন তুমি ব্যয় করো হ্যাঁ আদম সন্তান আমিও তোমার প্রতি ব্যয় করব